শ্রয়োদশ খণ্ড কলিকাতায় ভক্ত মন্দিরে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ অন্তরঙ্গ সঙ্গে বসু বলরাম মন্দিরে বেলা তিনটা অনেকক্ষণ বাজিয়াছে চৈত্র মাস প্রচণ্ড রৌদ্র শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন মাস্টারের সহিত কথা কহিতেছেন আজ ছয়ই এপ্রিল সোমবার আঠেরোশো পঁচাশি চৈত্র কৃষ্ণা সপ্তমী ঠাকুর কলিকাতায় ভক্ত ভক্তমন্দিরে আসিয়াছেন সাঙ্গ পাঙ্গ দিগকে দেখিবেন ও নিম গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশী মাতোয়ারা হইয়া আছেন অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ বহির্জগতে মন আদৌ নাই কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলে ফেলেছি তিনটের সময় যাব তাই আসছি কিন্তু ভারী ধূপ মাস্টার আজ্ঞে হাঁ আপনার বড় কষ্ট হয়েছে ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন শ্রীরামকৃষ্ণ ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম পূর্ণকে কেন আনলে না মাস্টার সবাই আসতে চায় না তার ভয় হয় আপনি পাঁচজনের সাক্ষাতে সুখ্যাতি করেন পাঁচে বাড়িতে জানতে পারে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা বটে যদি বলে ফেলি তো আর বলবো না আচ্ছা পূর্ণকে তুমি ধর্মশিক্ষা দিচ্ছ এ বেশ মাস্টার তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশানে ওই কথাই আছে ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে এ কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কী করা যায় শ্রীরামকৃষ্ণ ওদের বইয়েতে অনেক কথা আছে বটে কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না সাধুসঙ্গ হলে তবে ধারণা হয় ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শুনে শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয় সে কথা তত ধারণা হয় না যার কাছে গুড়ের নাগরি আছে সে যদি রোগীকে বলে গুড় খেও না রোগী তার কথা তত শুনে না আচ্ছা পূর্ণোর অবস্থা কিরকম দেখছো। ভাবটা কি হয় মাস্টার কই ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম শ্রীরামকৃষ্ণ কি কথাটি মাস্টার সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না কিন্তু ডোবাতে নামলে তোল পাড় হয়ে যায় আর পাড়ের উপর জল উচ্ছে পড়ে শ্রীরামকৃষ্ণ বাহিরে ভাব তার তো হবে না তার আকর আলাদা আর সব লক্ষণ ভালো কি বল মাস্টার চোখ দুটি বেশ উজ্জ্বল যেন ঠেলে বেরিয়ে আসছে শ্রীরামকৃষ্ণ চোখ দুটি শুধু উজ্জ্বল হলে হয় না তবে ঈশ্বরীয় চোখ আলাদা আচ্ছা তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর অর্থাৎ ঠাকুরের সহিত দেখার পর কিরকম হয়েছে মাস্টার আজ্ঞা হা কথা হয়েছিল সে চার দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল রোমাঞ্চ এই সব হয় শ্রীরামকৃষ্ণ তবে আর কি ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন কি পরে মাস্টার কথা কহিতেছেন বলিতেছেন সে দাঁড়িয়ে আছে শ্রীরামকৃষ্ণ কে মাস্টার পূর্ণ তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে আমরা কেউ গেলে দৌড়ে আসবে এসে আমাদের নমস্কার করে যাবে শ্রীরামকৃষ্ণ আহা আহা ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন মাস্টারের সঙ্গে একটি দাদশ বর্ষীয় বালক আছে। মাস্টারের স্কুলে পড়ে নাম ক্ষীরোদ মাস্টার বলিতেছেন এই ছেলেটি বেশ ঈশ্বরের কথায় খুব আনন্দ শ্রীরামকৃষ্ণ সহাস্যে চোখ দুটি যেন হরিণের মতো ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করিতে লাগিল ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে রাখাল বাড়িতে আছে তারও শরীর ভালো নয় ফোঁড়া হয়েছে একটি ছেলে বুঝি তার হবে শুনলাম পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ পোল্টুর প্রতি সহাস্যে তুই তোর বাবাকে কি বললি মাস্টারের প্রতি ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথায় পল্টুর প্রতি তুই কি বললি পল্টু বললুম হা! আমি তাঁর কাছে যাই এ কি অন্যায় ঠাকুর ও মাস্টারের হাস্য যদি দরকার হয় আরও বেশি বলব শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি না কি গো অত দূর মাস্টার আজ্ঞা না অত দূর ভালো নয় ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি তুই কেমন আছিস সেখানে গেলি না বিনোদ আজ্ঞা যাচ্ছিলাম আবার ভয়ে গেলাম না একটু অসুখ করেছে শরীর ভালো নয় শ্রীরামকৃষ্ণ সেইখানে বেশ হাওয়া সেরে যাবি ছোট নরেন আসিয়াছেন ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন ছোট নরেন গামছা ঠাকুরকে জল দিতে গেলেন মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তরকোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন শ্রীরামকৃষ্ণ ভারী ধূপ মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো উপরের ঘরে গরম হয় না মাস্টার আজ্ঞা হাঁ খুব গরম হয় শ্রীরামকৃষ্ণ তাতে পরিবারের মাথার অসুখ ঠান্ডায় রাখবে মাস্টার আজ্ঞা হাঁ বলে দিয়েছি নিচের ঘরে শুতে ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাস্টারকে বলিতেছেন তুমি এ রবিবারে যাও নাই কেন মাস্টার আজ্ঞা বাড়িতে তো আর কেউ নাই তাতে আবার পরিবারের মাথার ব্যারাম কেউ দেখবান নাই ঠাকুর গাড়ি করিয়া নিমুগোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন সঙ্গে ছোট নরেন মাস্টার আরও দুই একটি ভক্ত পূর্ণর কথা কহিতেছেন পূর্ণের জন্য ব্যাকুল হইয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি খুব আধার তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে ও তো এসব কথা জানে না মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণের জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন শ্রীরামকৃষ্ণ আজ তাকে আনলেই হতো আনলে না কেন ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছেন দেখো দেখো ন্যাকা ন্যাকা হাসে যেন কিছু জানে না কিন্তু মনের ভিতর কিছুই নাই তিনটেই মনে নাই জমিন জরু রুপয়া কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব দেবেন্দ্র বলিয়াছিলেন আমিও তাই বলবার জন্য আজ এসেছি এই রবিবারে যেতে হবে ঠাকুর বলিলেন কিন্তু তোমার আয় কম বেশি লোক বলো না আর গাড়ি ভাড়া বড় বেশি দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন তা আয় কম হলেই বা ঋণং কৃত্যয়া ঘৃতং ধার করে ঘৃতখাবে ঘি খাওয়া চাই ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন হাসিয়া আর থামে না কিয়ৎ পরে বাড়িতে পৌঁছিয়া বলিতেছেন দেবেন্দ্র আমার জন্য খাবার কিছু করো না অমনি সামান্য শরীর তত ভালো নয়